আবু হুমায়দ সাইদির হতে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম এর তাবুক যুদ্ধে অংশ নিয়েছি তখন আইলার অধিপতি নবী সাল্লাহ আলাইস্লাম এর জন্য একটি সাদা রঙের খচ্চর দিল আর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে চাদর দান করলেন এবং এলাকা তারই জন্য লিখে দিলেন